নবম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য তাহার উপায় ঐশ্বর্য ও মাধুর্য কেহ কেহ ঐশ্বর্য জ্ঞান চায় না ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কল্পতরু তার কাছে থেকে চাইতে হয় তখন যে যা চায় তাই পায় ঈশ্বর কত কি করেছেন তার অনন্ত ব্রহ্মাণ্ড তার অনন্ত ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি আর যদি জানতে ইচ্ছা করে আগে লাভ করতে হয় তারপর তিনি বলে দেবেন যদু মল্লিকের কখানা বাড়ি কত কোম্পানির কাগজ আছে এসব আমার কি দরকার আমার দরকার জো করে বাবুর সঙ্গে আলাপ করা তা পগার ডিঙিয়েই হোক প্রার্থনা করেই হোক বা দারবানের ধাক্কা খেই হোক আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলেই বাবু বলে দেয় আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে সকলের হাস্য কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না শুঁড়ির দোকানে কত মন মদ আছে আমার কি দরকার আমার এক বোতলেতেই হয়ে যায় ঐশ্বর্য জ্ঞান চাইবে কি যেটুকু মদ খেয়েছে তাতেই মত তো ভক্তিযোগ জ্ঞানযোগ এসবই পথ যে পথ দিয়েই যাও তাকে পাবে ভক্তির পথ সহজ নয় জ্ঞান বিচারের পথ কঠিন পথ কোন পথটি ভালো অত বিচার করবার কী দরকার বিজয়ের সঙ্গে অনেকদিন কথা হয়েছিল বিজয়কে বললাম একজন প্রার্থনা করত হে ঈশ্বর তুমি যে কি কেমন আছো আমায় দেখা দাও জ্ঞান বিচারের পথ কঠিন পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন পিতা যদি ব্রহ্মজ্ঞান চাও সাধু সঙ্গ কর ব্রহ্ম কি মুখে বলা যায় না রামগীতায় আছে কেবল তটস্থ লক্ষণের দ্বারা তাকে বলা যায় যেমন গঙ্গার উপর ঘোষপল্লী গঙ্গার তটের উপর আছে এই কথা বলে ঘোষপল্লীকে ব্যক্ত করা যায় নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে কেন তবে বড় কঠিন বিষয়বুদ্ধির লেশ থাকলে হবে না ইন্দ্রিয় বিষয় যত আছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সমস্ত ত্যাগ হলে মনের লয় হলে তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্থিমাত্র জানা যায় পণ্ডিত অস্তিত্ব উপলব্ধব্য ইত্যাদি শ্রীরামকৃষ্ণ তাকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয় বীরভাব সখী ভাব বা দাসী ভাব আর সন্তান ভাব মণিমল্লিক তবে আঁট হবে শ্রীরামকৃষ্ণ আমি সখীভাবে অনেক দিন ছিলাম বলতাম আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী ও দাসীরা আমায় তোমরা দাসী করো। আমি গৌরব করে চলে যাব বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী কারো সাধন না করেও ঈশ্বর লাভ হয় তাদের নিত্য সিদ্ধ বলে যারা জব তপাদি সাধনা করে ঈশ্বর লাভ করেছে তাদের বলে সাধন সিদ্ধ আবার কেউ কৃপা সিদ্ধ যেমন হাজার বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায় আবার আছে হঠাৎ সিদ্ধ যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে বাবু তাকে মেয়ে বিয়ে দিলে সেই সঙ্গে বাড়ি ঘর গাড়ি দাস দাসী সব হয়ে গেল আর আছে স্বপ্ন সিদ্ধ স্বপ্নে দর্শন হল সুরেন্দ্র সহাস্যে আমরা এখন ঘুমুই পরে বাবু হয়ে যাব শ্রীরামকৃষ্ণ সস্নেহে তুমি তো বাবু আছই কয়ে আকার দিলে কা হয় আবার একটা আকার দেওয়া বৃথা দিলে সেই কাই হবে সকলের হাস্য নিত্যসিদ্ধ আলাদা থাক যেমন অরণিকাষ্ঠ একটু ঘষলেই আগুন আবার না ঘষলেও হয় একটু সাধন করলেই নিত্যসিদ্ধ ভগবানকে লাভ করে আবার সাধন না করলেও পায় তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল পণ্ডিত লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ আর নিত্যসিদ্ধ হোমা পাখির ন্যায় তার মা উচ্চ আকাশে থাকে প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে পড়তে পড়তে ডানা উঠে ও চোখ ফুটে কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মার দিকে চোঁচা দৌড় দেয় কোথায় মা কোথায় মা দেখো না প্রহ্লাদের কলিখতে চোখে ধারা ঠাকুর নিত্যসিদ্ধের কথায় কাট ও হোমাপাখির দৃষ্টান্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাইতেছেন ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এর স্বভাবটি বেশ মাটির দেওয়ালে পেরেক পুতলে কোনও কষ্ট হয় না পাথুরে পেরেকের গোড়া ভেঙে যায় তবু পাথরের কিছু হয় না এমন সব লোক আছে হাজার ঈশ্বর কথা শুনুক কোনো মতে চৈতন্য হয় না যেমন কুমির গায়ে তর চোপ লাগে না পণ্ডিত কুমিরের পেটে বর্ষা মারলে হয় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্রে গুচ্ছি শাস্ত্র পড়লে কি হবে ফ্যালাজফি সকলের হাস্য পণ্ডিত সহাস্রে ফ্যালাজফি বটে শ্রীরামকৃষ্ণ লম্বা লম্বা কথা বললে কি হবে বান শিক্ষা করতে গেলে আগে কলাগাছ তাক করতে হয় তারপর সরগাছ, তারপর শলতে তারপর উড়ে যাচ্ছে যে পাখি তাই আগে সাকারে মন স্থির করতে হয় আবার ত্রিগুণাতিত ভক্ত আছে নিত্যভক্ত যেমন নারদাদি সে ভক্তিতে চিন্ময় শ্যাম চিন্ময় ধ চিন্ময় সেবক নিত্য ঈশ্বর নিত্য ভক্ত নিত্যধাম যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে তারা অবতার মানে না হাজরা বেশ বলে ভক্তের জন্যই অবতার জ্ঞানীর জন্য অবতার নয় তারা তো সু অহং হয়ে বসে আছে ঠাকুর ও ভক্তেরা সকলেই কিয়ৎখাল চুপ করিয়া আছেন এইবার পণ্ডিত কথা কহিতেছেন পণ্ডিত আগ্ঞে কিসে নিষ্ঠুর ভাবটা যায় হাস্য দেখলে মাংসপেশি পেশি স্নায়ু মনে পড়ে শোক দেখলে কীরকম নার্ভাস সিস্টেম মনে পড়ে শ্রীরামকৃষ্ণ সহাস্যে নারায়ণ শাস্ত্রী তাই বলতো শাস্ত্র পড়ার দোষ তর্ক বিচার এইসব এনে ফেলে পণ্ডিত আগে উপায় কিছুই নাই একটু মার দেব শ্রীরামকৃষ্ণ আছে বিবেক একটা গান আছে বিবেক নামে তার ব্যাটারে তত্ত্বকথা তাই সুধাবি বিবেক বৈরাগ্য ঈশ্বরে অনুরাগ এই উপায় বিবেক না হলে কথা কখনো ঠিক-ঠিক হয় না সামাধ্যায়ী অনেক ব্যাখ্যার পর বললে ঈশ্বর নিরস একজন বলেছিল আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে গোয়ালেকি ঘোড়া থাকে সহাস্যে তুমি ছানা ছানাবড়া হয়ে আছো এখন দু দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো পরেরও ভালো দু দিন পণ্ডিত ঈশ ছানা ছানাবড়া পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে শ্রীরামকৃষ্ণ সহাসে নাশুলার রং হয়েছে হাজরা বেশ ভাজা হয়েছে এখন রস খাবে বেশ শ্রীরামকৃষ্ণ কি জানো শাস্ত্র বেশি পড়বার দরকার নাই বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে ন্যাংটা আমায় শেখাত উপদেশ দিত গীতা দশবার বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ গীতা গীতা দশবার বলতে বলতে ত্যাগি ত্যাগি হয়ে যায় উপায় বিবেক বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ কীরূপনুরাগ ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায় পণ্ডিত বেদে ঠিক আছে গাভী যেমন বৎসের জন্য ডাকে তোমাকে আমরা তেমনি ডাকছি শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার সঙ্গে কাঁদো আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয় তা জ্ঞান পথেই থাকো আর ভক্তিপথেই থাকো দুর্বাসার জ্ঞানোন্মাদ হয়েছিল সংসারের জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাত সংসারের জ্ঞান দ্বীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয় নিজের দেহ ঘরকা ছাড়া আর কিছু বুঝতে পারে না সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোন ন্যায় সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায় চৈতন্যদেবের জ্ঞান সৌরজ্ঞান জ্ঞান ও সূর্যের আলো আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল ব্রহ্মজ্ঞান ভক্তিপ্রেম দুই ছিল ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন অভাবমুখ চৈতন্য আর ভাবমুখ চৈতন্য ভাব ভক্তি একটি পথ আছে আর অভাবের একটি আছে তুমি অভাবের কথা বলছো কিন্তু সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই জনকের কাছে সুখদেব ব্রহ্মজ্ঞান উপদেশের জন্য গেলেন জনক বললেন আগে দক্ষিণা দিতে হবে তোমার ব্রহ্মজ্ঞান হলে আর দক্ষিণা দেবে না কেন না তখন গুরু শিষ্যে ভেদ থাকে না ভাব অভাব সবই পথ অনন্ত মত অনন্ত পথ কিন্তু একটি কথা আছে কলিতে নারদীয় ভক্তি এই বিধান এ পথে প্রথমে ভক্তি ভক্তি পাকলে ভাব ভাবের চেয়ে উচ্চ মহাভাব আর প্রেম মহাভাব আর প্রেম জীবের হয় না যার তা হয়েছে তার বস্তু লাভ অর্থাৎ ঈশ্বর লাভ হয়েছে পণ্ডিত আগে বলতে গেলে তো অনেক কথা দিয়ে বুঝাতে হয় শ্রীরামকৃষ্ণ তুমি ন্যাজা মূড়ো বাদ দিয়ে বলবে হে